বাংলা মানবতার সসালামালকুম বরহমতলাত আলহামদুলিল্লা রবিলামিন সলাত ওসলাম আল রসুল করিম ওলাহ ও আসহাবি আজমাইন আম পিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের এই বিশেষ আয়োজন বিশিষ্ট বিশিষ্টজনদের সাক্ষাৎকার এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকে আমরা এক প্রাজ্য ব্যক্তিত্ব প্রখ্যাত আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানিকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বিন মহসিন তার কাছে বিভিন্ন বিষয়ে পেশ করে আপনাদের কাছে তার গুরুত্বপূর্ণ সার আলোচনা পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসুন আমরা চলে যাই সরাসরি আমাদের সাক্ষাৎকারে শেখ। আপনার কাছে আজকে আমাদের জানার আগ্রহ সালাতের ব্যাপারে সালাতের গুরুত্ব সম্ভব নয় যদি সে সালাদ ঠিক মতো গুরুত্ব দিয়ে আদায় না করে আল্লাহ সোহানোর সালাতের গুরুত্ব দিয়ে অসংখ্য আয়াতে শতাধিক আয়াতে স্পষ্টভাবে বা ইঙ্গিতভাবে নির্দেশনা জারি করেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও ইসলামের পরিচয় দিতে গিয়ে ইসলামের একটি অন্যতম রোকন হিসাবে শাহাদা বা ইমানের পরেই দ্বিতীয় রোকন হিসাবে সালাদকেও রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম উল্লেখ করেছেন সুতরাং আমরা বলতে পারি মও মিন মানেই তার জীবনে সালাত একটি অপরিহার্য বিষয় সালাদকে কেউ যদি অস্বীকার করে সে কখনো মুসলিম থাকতে পারে না তার ইসলাম কখনো শুদ্ধ হবে না যদি সালাদকে অস্বীকার করে থাকে এমনকি সালাদকে অস্বীকার করে না ইসলামের ফরাজ আবাদত হিসাবে স্বীকার করে সালাদকে কেউ যদি আদায়ের ক্ষেত্রেও ত্রুটি করে থাকে ইচ্ছাকৃতভাবে বর্জন করে তা কেউ মুসলিম বলা যাবে কি না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে কি না এ নিয়েও অনেক বর্ণনা এসেছে এবং অনেক বক্তব্য রয়েছে সর্বোপরি ইমানের একটি প্রথম স্তরের আবাদত হচ্ছে সালাদ যা মানুষের ইমানের একটি অন্যতম পরিচয় বহন করে যেমন আল্লাহ রসুল সাল আলি হুসালাম বলেন তোমরা যদি কাউকে মসজিদের দিকে যেতে দেখো তাহলে তাকে মমিনের সাক্ষ্য দাও এর মসজিদের দিকে দেখো বলতেই সালাদ আদায় করা মসজিদের দিকে না যেতে দেখলে সালাদ আদাই না করতে দেখলে তাকে মুমিন বলে পরিচয় দেওয়াটা সাক্ষী দেওয়াটা খুব কঠিন বিষয় আল্লা রাসুল সাল্লাম খুব কঠিন ভাবে বলেছেন আলফার কুবাইনাল আব্দ সালা একজন মুসলিম আর একজন কাফির উভয়ের মাঝে পার্থক্য হল সালাত বর্জন করা সালাত বর্জনের মাধ্যমে যেন ইসলাম থেকে বের হয়ে যায় এমন একটি পর্যায় সুতরাং অবশ্যই প্রতিটি মুসলিম নারী প্রাপ্তবয়স্ককে সালাত করতে হবে বরং সালাতের গুরুত্ব ইসলামে এতই দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের কোনো আবাদত পালন করা অপরিহার্য হয় না কিন্তু সালাত এমন একটি আবাদত আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বলেন তোমাদের বাচ্চারা ছেলে মেয়ে তাদের বয়স যখন সাত বছর হয় তখনই তাদেরকে সালাতের নির্দেশ জারি করো সাত বছর বয়সে ইসলামে কোন আবাদত নির্দেশ দেওয়া হয় নাই দেওয়া হয়েছে এই সালাতেরই পদরিব আলাইহু আবনা আশার তাদের বয়স যখন দশ বছর হয়ে যাবে এরপরে যদি সালাতের ক্ষেত্রে গাফেল থাকে তাহলে তাদের শাসনের ব্যবস্থা নাও কঠোরতার হালকাভাবে প্রয়োজনে প্রহার তাদেরকে করো এমনই নির্দেশ জারি করা হয়েছে সুতরাং সালাতের গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না তো সালাতের গুরুত্বের সাথে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই দর্শক শ্রোতা বিষয়টি হয়তো একটু চিন্তা করবেন আমরা আজকে সালাত পড়ি ইসলামে কিন্তু সালাদ পড়ার নিয়ম বা নির্দেশ দেওয়া হয় নাই ইসলামে প্রকৃতপক্ষে নির্দেশ দেওয়া হয়েছে সালাদ কাইমের সালাদ কায়ম কাকে বলা হয় আল্লাহ সুবাহ কোরআনুল কানেমে সালাতের নির্দেশ দিতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রূপে সালাত কায়েম করার কথাটি প্রায় ৩৩ বারের মতো আল্লাহ রাহ আলমিন আনে নিয়ে এসেছে সরাসরি বারো বারের মতো আকিম সালা এভাবে নির্দেশ দিয়েছেন অতএব সালাতের নির্দেশসূচক শব্দগুলি সালাত কায়েম এই শব্দটি আল্লা সবহানাহতাল্লা ব্যবহার করেছেন রাসুল সাল আলহিসাল্লাম তিনিও ইসলামের রোকনগুলি আলোচনা করতে গিয়ে ইসলামের পরিচয় দিতে গিয়ে সালাত কায়েমের এই কথা বলেছেন তাই প্রকৃতপক্ষে সালাত পড়া নয় বিষয়টি হলো সালাত কায়েম করা কিন্তু এখানেও আরেকটি সমস্যা আমাদের সমাজে আমরা সালাত কায়েম সম্পর্কে অনেক ব্যাখ্যা শুনি সালাত কায়েম এর ব্যাখ্যায় বলা হয় কিছু আলিম সমাজ বলেন সালাদ কায়েমের ব্যাখ্যা হলে এই সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে সালাদ পড়বে এর নামেই হলো সালাত কায়েম করা আসলে এই ব্যাখ্যাটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা কখনো সালাত কাইমের সঠিক ব্যাখ্যা এটি নয় সাহাবি আবদুল্লাহ না আব্বাস কাইমের তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন যে সালাত কায়ম হচ্ছে সালাত আদাই করা তার রোকন আর কান হকম আহ এবং যথাযথ সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার নামেই হলো সালাদাম করা হক আদায় করা জি যার একটি উদাহরণ দিতে গিয়ে আমি বলতে পারি যেমন ধরে নুন সমাজের সর্বস্তরের মানুষ যদি সালাত আদায় করে কিন্তু কেউ যদি সঠিকভাবে রুকু না করে সঠিকভাবে সেজদা না করে তাহলে আল্লাহ রাসুল সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় সমাজের কেউ সালাত আদায় করেনি কারণ তিনি বলেন যে রুকু পণ্য করবে না সেজদা ঠিকভাবে পণ্য করবে না রুকু সেজদায় তার উঠার সময় বা রুকু সেজদাতে যাওয়ার সময় তার পিঠকে সঠিকভাবে সজা করবে না রাসুল সালাম বলছেন তাদের সালাতেই না শুধু তাই নয় সাহাবি হদাইফা হদি আল্লাহ আনহু তিনি একদিন এক ব্যক্তিকে দেখলেন যেটি সহিখারিতে এসেছে দেখলেন যে তিনি খুব তরি করে কেমন কেমন করে সালাত আদাই করলেন সালাত শেষ করার পর তাকে বললেন্লা যদি তুমি এই অবস্থায় মারা যাও মানে এই পদ্ধতিতে সালাত আদাই করা অবস্থায় যদি তুমি মারা যাও জেনে রাখো তুমি মোহাম্মদ সাল্লামের থেকে মারা যেতে হয়নি এটুকু বলেন নাই বরং তুমি মুসলিম হতে পারো নাই এখন পর্যন্ত মৌমিন হতে পারো নাই কথা তিনি বললেন তো আল্লাহ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে হাদিসটি সহিবু ও খারি মুসলিম অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে যেন এক ব্যক্তি রাসুল সালসাল্লামের মসজিদে উপস্থিত থাকা অবস্থায় এসে তিনিও স্বাভাবিক সালাত আদাই করলেন এসে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এর জিয়া ফা সাল্লিফা ইনাকালাম তো তুমি সালাত আদাই করো কারণ তুমি এখনো সালাত আদাই করো করো নাই বললেন না যে তোমার ভুল হয়েছে ত্রুটি হয়েছে এটি বলেননি বললেন তুমি সালাতে আদায় করো নাই এই ব্যক্তি গেলেন দ্বিতীয়বার আবার সালাত আশে সালাম দিলেন রাসুল সাল্লাম জবাব দিয়ে ভাবে বললেন যে ফিরে যাও তুমি সালাত দ্বিতীয় তৃতীয়বার এই বেচারা গিয়ে আবার সালাত দাই করলেন এসে সালাম দিলেন রাসুল সাল্লাল্লাহিসাম তাকে নির্দেশ দিলেন এর জিয়া ফা সাল্লি ফা ইনাকালাম ফিরে যাও তুমি সালাতদাই করো কারণ তুমি এখনো সালাত সে ব্যক্তি বিনয়ের সাথে আবেদন করল হে আল্লাহ রাসুল সাল্লাম আদায় করলাম আপনি বললেন আমি তাহলে আমাকে শিক্ষা দিন কারণ আমি এর চেয়ে আর তো কিছু ভালো জানি না একশো বার পড়লো আমি এভাবেই পড়বো আর আপনি বলবেন যে তুমি সালাতে আদায় করো নাই তাহলে আল্লাহ রাসুল সাল্লাম বললেন সালাত আদায় করি তুমি তাহলে সমাজের সব মানুষই সর্বস্তরের মানুষ যদি কি করে সলাত করে যাদের রুকু ঠিক নেই সেজদা ঠিক নেই দাঁড়ানো ঠিক নেই আরো কিছু বিষয় নেই সময় ঠিক নেই তাহলে এইভাবে যদি সমাজের সব মানুষেরাই সলাতা দায়ী করে আল্লাহ রসুল সাল্লাম ও সাহাবিদের বক্তব্যের আলোকে আমরা বলতে পারি এই সমাজে আসলে কেউ সালাতাদাই করেনি গুরুত্বপূর্ণ কায়েম করেনি যে আমি বলছিলাম তাহলে এই সমাজের মানুষরা সালাদ কেউ কায়েম করেনি জি জি আর আমরা সালাদ ব্যাখ্যা দিচ্ছি যে সমাজের সর্বস্তরের মানুষ যদি আদায় করে তাহলে সালাদি জি জি প্রকৃতপক্ষে এই ব্যাখ্যাটা হলো রাসুল সালসাল্লামের সালাদ আদায়ের সঠিক পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য মানুষকে ভিন্ন দিকে নেওয়ার জন্যই এই ব্যাখ্যাটা দেওয়া হয় আপনি যেভাবে সালাত আদায় করছেন করতে থাকেন কোনো অসুবিধা নাই সবাই যদি আদায় করে তাহলে হয়ে গেল সালাত আদায় করা না সমাজের সর্ব মানুষকে সলাদ আদায় করতে হবে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত এটা ইসলামের নির্দেশ আছে এটা বলার অপেক্ষা রাখে না বরং সলাাদ কায়েম হলো যে সাহাবে আবদুল্লাহিনা আব্বাস্লাহ উপেক্ষা দিলেন রাসুল সালাহসাল্লাম যেই পদ্ধতিতে যেই নিয়মে যেই সময়ে যেই বৈশিষ্ট্যে সালাদ আদায় করেছেন ঠিক সেই পদ্ধতি সেই নিয়ম সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই সময়ে যখন আপনি সুন্দরভাবে সালাত আদায় করবেন তাও তিন তিনবার হয়নি সমান আমরা আসলাম বিরতি দ্বার এখন ছোট্ট একটা বিরতি নেব বিরতির পরে আবার ফিরে আসবো আমাদের সাথেই থাকুন Wassalamu alaikum warahmatullahi wabarakatuhu Sallamu alaikum warahmatullahi wabarakatuhu Assalamu alaikum warahmatullahi wabarakatuhu I'm Muhammad Badrud আপনারা দেখছেন Aapnara Dekchen Peace TV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 তা না হলে চোখ ও জবান করতে পারে ছোট বড় অনেক ভুলো বহু কাজ মোহাম্মদ আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় শেখ শহীদুল্লাহ খান মাদানের কাছে আবার সরাসরি তার কাছে যাচ্ছি যে আপনি বলছিলেন যে সারাত আদায় করে কিন্তু যথেষ্ট আদায় করে না আবার উদ্ধৃতি দেয় কিছু মানুষ সালাত পড়লে এটা করা হলো জি সালাত কায়মের যে আমরা ব্যাখ্যা আলোচনা করছিলাম তাহলে আমরা স্পষ্টভাবে বুঝলাম কোরআন এবং সন্না থেকে সালাদ কাইমের নির্দেশ আর সালাত কাইম হলো রাসুল সাল আলী হুসাল্লাম যেই পদ্ধতিতে যেই নিয়মে যেই সময়ে সালাত আদায় করেছেন ঠিক সেই সময়ে সেই পদ্ধতিতে সেই নিয়মে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা জি সমাজে সকলেই আদায় করলেই সালাদ কায়েম হবে আর না করলে হবে না এ কথাটি ভুল বরং আপনি যদি একজন ব্যক্তিও সমাজের সুষ্ঠু সুন্দরভাবে এই পদ্ধতিতে সালাত আদায়ী করেন ইনশাআ আল্লাহ আপনি সালাদ কায়েম করেছেন আর সমাজের সব মানুষেরাই যদি সালাত আদায় করে কিন্তু ওই পদ্ধতিতে যেটাকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নাকচ করে দিয়েছেন বলবো আমরা সমাজে কেউ সালাদ কায়েম করিনি এই জন্যই সাহাবাই কেরামগন রাসুল সাল্লাহ আলি পদ্ধতি অনুযায়ী সালাদ শিক্ষা ও শিক্ষা দেওয়ার ক্ষেত্র কত তৎপর ছিলেন ইমাম বুখারি রহম্লা সহিবী মালিক অনেক সময় বেশ কিছু মানুষ দেখলে তাদের কাছে সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন কোনো সালাতের সময় নেই সালাতের উদ্দেশ্য নেই এমনি দাঁড়িয়ে যেতেন ইমাম বুখারি অধ্যায় বেঁধেছেন কোন সালাত এর উদ্দেশ্য ছাড়াই সালাত আদায় করা ইমাম অধ্যায় দাঁড়িয়ে গিয়ে তিনি বলতেন আমি তোমাদেরকে রাসুল সাল্লি হসাল্লামের সালাত বাস্তবে প্র্যাকটিক্যাল আমি তার নমুনা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়িয়ে গিয়ে তিনি কিভাবে রুকু করেছেন আল্লাহ রাসুলসাল্লাম সেভাবে রুকু দেখাতেন কিভাবে সেজদা সেভাবে দেখাতেন কিভাবে বসা কিভাবে উঠা সব খুটি নাটি বিষয়গুলি সুন্দরভাবে রাসুল সাল আলী হাসলামের বাস্তব পদ্ধতি দেখাতেন দেখার পর বলতেন যে এটাই হলো আল্লাহ রাসুল সাল আলীহাসাল্লামের সালাতের বর্ণনা সাহাবাইকারগন এই গুরুত্ব দিয়েছেন এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় এটাই যে সালাদ কায়েম এর অর্থ হলো রাসুল সাল্লাইসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যেভাবে প্রমাণিত হয়েছে সালাতের পদ্ধতি নিয়ম এটার নামই হলো সালাত কায়েম করা এই নির্দেশেই আল্লাহ সবহানা হতালা করানিমে একাধিকবার দিয়েছেন এই নির্দেশেই এই বৈশিষ্ট্য বা এই বর্ণনায় রাসুল সাল্লাহসাল্লাম ইসলামের দ্বিতীয় রোকন হিসাবে সালাদ কয়েমের কথাই বলেছেন এমন ব্যক্তিদের পরিণতি সম্পর্কে কোন সন্দেহ নেই তার দুটি অবস্থা হবে প্রথম অবস্থা অলসতা বসত সালাত আদায় করা অথবা তারা সালাদ আদায় করত কিভাবে অলসের মতো তারা সালাদ আদায় করতো মানে মানুষকে না দেখালে চলে না উপায় নেই পড়তে হয় পড়ি। তাই পড়ছি কোন আসলে আন্তরিক ভাবে তার কোনো গুরুত্ব নেই এটা প্রকৃতপক্ষে একটা কোনো সন্দেহ নেই সারা বিশ্বের সকল আলেম সমাজের এক মতে সে মুসলিম নয় যে সালাদ কে স্বীকার করে না আমাদের সমাজে বিভিন্ন রকমের সালাদি বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন সময় আদায় করে দেখা যাচ্ছে জহরের সালাত কেউ পড়ছেন একটাই কেউ পড়ছেন আবার দেড়টায় পুনে দুইটায় জহরের সালাত। হজর সালাত কেউ পড়ছেন দেখা যাচ্ছে যখন পড়েন কেউ তার চেয়ে এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট মানুষ পড়ে এই ভিন্নতার কারণটা কী আসলে এই ভিন্নতার এবং সমাধানটা কি আপনি একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন যে সমাজে এই ধরনের রয়েছে বিভিন্ন প্রকৃতির সালাদ বিভিন্ন প্রকৃতির সালাত বিভিন্ন পদ্ধতির সালাত বিভিন্ন সময়ের সালাদি জি জি এ ভিন্নতার মূল কারণ হল আমরা বলব কোরআন এবং শহীদাকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য না দেওয়া যখন কোনো মুসলিম কোরআন এবং শহীদ সন্নাকে সব মত পথের প্রাধান্য দেবে তখন প্রকৃত পক্ষে তাদের মাঝে তেমন ভিন্নতা খুঁজে পাওয়া যাবে না আর যখন করানো সহি সন্না কথায় আছে থাকুক আমি যে মতে রয়েছি সেটাতেই চলব আপনি যে মাঝাবে আছেন সেটাতেই চলবেন আরেকজন যে তরিকায় আছে সেই অনুযায়ী চলবে আরেকজন তার মুর্শিদ যেভাবে গাইড দিয়েছে সেভাবে চলবে তখন এই সমাজে আপনি পাবেন ভিন্নতা না আমরা সকলকে এই পরামর্শই দিব এই আহ্বানে জানাবো যে সব মত পথ তরিকা মাঝাব বলে গিয়ে বর্জন করে আমরা যেন কোরআন ও সহি সন্ন্যার দিকে ফিরে আসতে পারি তাহলে আমাদের সময়ও মিলে যাবে পদ্ধতিও মিলে যাবে আমাদের সব কিছুই মিলে যাবে তো এই আমরা বললাম যে এর মূল কারণ হলো কোরআন ও সহি সন্নাকে প্রাধান্য না দেওয়া জি জি যদি সালাত আদায় করি জি তাহলে এর উপকারিতাটা কি একটু দর্শকদেরকে বললে সালাত আদায়ের উপকারিতা সালাত আদায়ের উপকারিতা সম্পর্কে ইসলামে অনেক গুরুত্ব এসেছে প্রথম বিষয় এটি হলো আল্লা সুবহানব তালার ফরজ করে দেওয়া একটি অন্যতম আপাদত এবাদতের মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহানব তালার সন্তুষ্টি অর্জন করা যায় শুধু সন্তুষ্টি নয় বরং আল্লা রাবুল আলমিনের নৈকট্য লাভ করা যায় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রব্বাহু সে যেন তার রবের সাথে গোপন আলাপ শুরু করে দেয় আল্লাহ অনুরব ভাবে আল্লাহ রসুল বলেন সে তার পৌঁছে যায় তাহলে বোঝা যায় যে সলাতে বড় উপকারিতা হলো এটি আল্লা সুবাহানা সাথে গভীর সম্পর্ক তৈরি করে দেয় সালাদ এর মাধ্যমে মানুষ সবচেয়ে আল্লা সুবাহ নৈকট্য লাভ করার সুযোগ মানুষের কাছে অন্যায় অশ্লীলতা নিয়ে আসবে কিন্তু সেগুলি থেকে বিরত থাকার একটি বড় ধরনের মাধ্যম হলো এ সালাদ আল্লাহ নিজেই বলছেন যে এ সালাদ মানুষকে অন্যায় অপকর্ম অশ্লীলতা সেগুলি থেকে বিরত রাখে তাহলে বোঝা যায় যে একজন ব্যক্তি তবে সালাদ তাঁর হতে হবে আল্লাহকে ভয় করে হতে হবে তার যথাযথ গুরুত্ব দিয়ে না হলে দেখবেন যে একজন ব্যক্তি সালাত আদায় করবে আবার ধূমপানও করবে একজন ব্যক্তি সালাত আদায় করবে আবার মদ পানও করবে একজন ব্যক্তি সালাদ আদায় করবে আবার সুদ ঘোষও খাবে একজন ব্যক্তি সালাত আদায় করবে আবার বেপরদাহ চলবে সে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে দুর্নীতিও বাড়ছে যে মানুষ সালাত আদায় করছে ঠিকই কিন্তু আল্লা সুহান এই সালাতের মাধ্যমে প্রিয় হওয়ার চেষ্টা করছে না বরং একটা দায় সারা যেন সালাত আদায় করছে যে যদি আমি সালাত আদায় না করি মানুষ মনে করবে আমি বেনামাজি মানুষের জন্য বাপ পড়ছে তাই পড়ি মানুষ মনে করবে আমি বেনামাজি তাই নামাজ না পড়ে উপায় নাই বা বাবা পড়ছে আমি না পড়লে কেমন হয় বা ছেলে পড়ছে বাবা না পড়লে কেমন হয় বা ভাই পড়ছে আরেক ভাই না পড়লে কেমন হয় বা আমি না পড়লে মসজিদের খতিব সাহেব বলবে যে এই লোকটা সালাতো আদায় করে না এই ধরনের ভাগেই লোক দেখানো আর এই লোক দেখানো সালাত আদায়ী করা যে কত বড় ভয়ঙ্কর বিষয় আবার আদায় করলেও সেটা কি করে মানুষ দেখানোর জন্যই আদায় করে থাকে এটি জঘন্যতম অপরাধ এই জন্য আমরা বলবো যে গাফেল হওয়ার একটি বড় কারণ হলো আল্লাহকে ভয় কম করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের বিষয়টি তাদের মাঝে কম থাকা আল্লাহিনের জন্য সালাত যার যেমন খুশি যখন ইচ্ছা তখন আদায় করবে এমন সুযোগ দেন বরং সালাতের জন্য নির্দিষ্ট সময় সীমা আল্লাহ রাবুলি আলমিন দিয়েছেন যার বিস্তারিত বর্ণনা রাসুল সাল আলী হিসালাম দিয়েছেন সময়ে সালাত আদায় না করে অন্য সময় সালাত আদায় করা এটাও এক প্রকার মোনাফেকির পরিচয় যেমন একটা হাদিসে স্পষ্টভাবে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন মোনাফেকরা কি করবে তারা অপেক্ষা করবে এই সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে তখন দৌড়ে ছুটে এসে কাকের মতো দুটি ঠকর দিবে মোরগের মতো দুটি ঠকর দিয়ে সালাত আদায় করবে এটা হলো সম্মানিত অতিথি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আপনাদেরকে এবং আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব বিদায় নিচ্ছি আবারও কোনো পর্বে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে এবং আপনাদের কল্যাণ কামনা করে দোয়া করে বিদায় নিচ্ছি সুবাহানকাল্লাহদিকা আশাহাদাহিহন তাস্তক আল্লাইকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি تختل في كبري لا هن بلا فكر والموت آتيك دنيا كررتك كر والله أنستك أهدر مع عاصيك فالذنب لا ينسى والبر لا يبلى والله يدعوك يا نصحي خليني فالنصح صدعني أرجوك أرجوك أشهد والماء وَاَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ٱلسَّلَامُ আমি আমি নিয়েছি নেছি টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন নাই। কেন নয় उ रोड बोस्ट विच नम्बर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসার সমাধান কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ काल साठटाएल और सन्ध्या साढ़े छाए भारत पीस टी बांगल्